মানবতার সমাধান আসসালামুক রাহিমুলিল ও কাছে যারা যেখানে প্রিয় অনুষ্ঠান উপভোগ করছেন তাদের সকলকে আমরা আন্তরিকভাবে স্বাগত ও মোবারক আমরা বলবো যে এই দার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন পৃথিবীতে যত বিজ্ঞানী এসেছেন আমার নবী আপনার নবী বিশ্বনবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লামের চেয়ে শ্রেষ্ঠ বিজ্ঞানী আসেন নাই পৃথিবীতে যত শিক্ষক এসেছেন এবং যার সম্পর্কে সঙ্গে আল্লাহ রা আয় বলছেন তুমি মহান চরিত্রের অধিকারী গত দর্শে আমরা আলোচনা করেছি যে খনের বদলে খুন এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব ধর্মত্যাগী প্রসঙ্গে ধর্মত্যাগ করা ইসলাম গ্রহণ করার পর ইসলামকে ছেড়ে দেওয়া ধর্মে চলে যাওয়া এ হাদিসের মধ্যে বলছেন যার ভিতরে তিনটি গুণ ও বৈশিষ্ট্যের সন্নিবেশন ঘটবে সে লোকটি ইমান মুসলিম পরিবারের সামিল হওয়ার পর কুফরের মতো গর্ভিত কাজে ফিরে যাওয়া টেস্টকে সে এমনভাবে ঘৃণা করবে এমনভাবে অপছন্দ করবে যেমনটি সে আগুনে জ্বলন্ত আগুনে ছাপ দেওয়াকে ঘৃণা করে আচ্ছা বলুন তো কি সচেতন কোনো ব্যক্তি আছেন যিনি জ্বলন্ত আগুনে আত্মাহুতি দেবেন এই আত্মাহুতি যেরকম গৃহীত কাজ তার চারাত্মক গৃহীত কাজ হচ্ছে ইমান গ্রহণের পর আবার কুফুলিতে ফিরে যাওয়া আপনার তো ছিলেন জান্নাথে আপনি ছিলেন স্বর্গে আপন তো ছিলেন বাগবাগিচার ভিতরে আপনার জীবনে নিশ্চয়তা ইসলাম ছিল। আপনি সেখান থেকে আবার আপনি মর্ত হয়ে যান আপনি ধর্ম হয়ে যান তাহলে পরিণাম কি দাঁড়াবে আপনি আপনি সুখ থেকে দুঃখের সাগরে চলে গেলেন আপনার জীবনের যে দিয়েছিল আল্লাহ রসুল্লাহ আলী সাল্লাম যেমন বলেছিল অন্য হাদিসে আসমিন সে ইসলাম গ্রহণ করার কারণে আমাদের কাছ থেকে তার রক্তকে এবং তার জীবনকে এবং তার ইজ্জতকে তার সম্পদকে সে বাঁচিয়ে নিল শুধু ও দর্শকবৃন্দ ধর্মত্যাগ ইসলামে অত্যন্ত গর্ভিত কাজ এই ধর্মত্যাগ কেউ স্বেচ্ছায় করতে পারে স্বেচ্ছায় ধর্মত্যাগ করতে পারে অর্থাৎ প্রলুব্ধ হয়ে দুনিয়াতে বর্তমানে ইসলাম থেকে মানুষকে সরিয়ে মানুষদেরকে খ্রিস্টান বানাবার জন্য অথবা এহুদিবাদের দিকে হিন্দু মতবাদ আছে জনসেবার নামে মানুষকে এভাবে মোটাত পানানো হচ্ছে মানুষ অসহায় ক্ষোধার তাড়াই অথবা তার জীবিকার তাড়ায় অথবা তার সে একটি চাকরি নেই সে অবহেলিত সমাজে এই আর্থিক লোভ দেখিয়ে জাগতিক স্বার্থের প্রলোভন দেখিয়ে চিকিৎসা সেবার নামে বিভিন্ন সেবা দিয়ে মানুষকে কিন্তু কুফুরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে ইসলাম থেকে তাদেরকে খারিজ করে দেওয়া হচ্ছে আমাদের সমাজ ব্যক্তি তাদেরকে অবশ্যই এই ব্যাপারে সতর্ক অবস্থা অবলম্বন করতে হবে শুধুও দর্শক বৃন্দ এখানে কিন্তু একটা দিক লক্ষণীয় যে মানুষ তো স্বেচ্ছায় কখনো ইসলাম ত্যাগ করতে পারে কিন্তু আরেকটা দিক অতি লক্ষণীয় সেটা হচ্ছে এই যে মানুষ সে অজানতে ইসলাম থেকে আউট হয়ে যেতে পারে যেমনটি আমাদের সমাজে এমনও কোন সমাজের সন্ধান পাওয়া গেছে যারা মুসলিম ও দূষিত এবং তাদের যুগ পরস্পরায় অতীত বংশ তারা মুসলমান এবং নিজেদেরকেও মুসলমান বলে পরিচয় দিচ্ছে অথচ ইসলামের শিক্ষা তাদের ভিতরে নেই ওরহানের শিক্ষা তাদের ভিতরে নেই হাদিসের শিক্ষা তাদের ভিতরে নেই ব্যক্তি ও বেষ্টি তার জীবনে পরিবারে কোথাও ইসলাম নেই এরা হচ্ছে ইসলামের শিক্ষা থেকে বিমূর হ্যাঁ ইসলামের নৈতিক শিক্ষা প্রয়োজনীয় শিক্ষা যা প্রত্যেক মুসলিম নারীর উপরে ফরস করে দেওয়া হয়েছে রসল সাল্লাম বলছেন তলাবুল্লি মুসলিম মুসলিম নারী হন পুরুষ হন সকলের উপরে তার মৌলিক শিক্ষা অর্জন করা ফরজ কিন্তু আপনি এই ফরজ শিক্ষা থেকে যদি নিজেকে বিমুখ করে দেন ফরজ শিক্ষা আপনি গ্রহণ না করেন তাহলে আপনার পরিণাম কি হবে যেন আপনি ধর্ম ত্যাগী হয়ে গেলেন যেমনটি আল্লাহ রবুল্লাহ আলম করিমে চমৎকার করে বলছেন ওমানি ওমান আ রাজান দিক্রি যে ব্যক্তি আমার দিক্রি থেকে অর্থাৎ আমার স্মরণ থেকে আমার দিনের তালিম থেকে আমার কোরআনের শিক্ষা থেকে আমার ইসলাম থেকে বিমূড় হয়ে গেল সে মুখ ফিরিয়ে নিল অর্থাৎ ইসলামের শিক্ষাকে সে পছন্দ করল না তার নৈতিক জীবনে ইসলামের প্রতিফলন সে গঠাল না কয়টি শাস্তি দুটি শাস্তির ব্যবস্থা তার মধ্যে একটি হচ্ছে আমি তার জীবনটাকে করে দিব কি সংকীর্ণ আমি তার জীবনকে সংকীর্ণ করে দেব। দেবী একজন মানুষ দেখা যাচ্ছে সে দিন মানে না ইসলাম মানে না মানে। বিশ্বের অথচের ব্যক্তি এবং তাদের ধনের মোহরা সম্পদের মোহরা কতই না বেশি আপনি কি সম্পদ দেখে বিচার করবেন না প্রশান্তি থেকে বিচার করবেন বেদিক রিল্লা হিতাত্মা এন্দল হল অবহিত হও জেনে নেও আল্লাহ জিখের যে হৃদয়ে থাকে সে হৃদয়টাই প্রশান্তি প্রাপ্ত হয়ে থাকে শুধুও দর্শক বৃদ্ধ আজকে সম্পদশালী অনেক হচ্ছেন অমুসলিম এবং অবৈধ উপায়ে সম্পদ অর্জন করছেন অনেক মুসলিম নামের অনেক ব্যক্তি যারা ইসলামের নাম ভাঙিয়ে খাচ্ছেন এমনও দু চারজন লোক পাওয়া যাবে তারা কিন্তু ইসলামের শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছেন কোটি কোটি টাকার মানিক হসত্ত্বেও তাদের মনে আত্মপ্রশান্তি মিলছে না হতাশা মজ্যমান হয়ে পড়েছেন এবং গরে বাহিরে সর্বত্র এটাই তো প্রমাণ দুনিয়ায় তার সুখ সেখানে নেই টাকা পয়সা বাড়ি গাড়ি সুখের উপকরণ হইতে পারে কিন্তু সুখদাতা মহান আল্লাহ সোভান হৃদয় থেকে যদি সুখ করে নেন ছিনিয়ে নেন তাহলে কি আপনাকে সুখী করবে সুতরাং ইসলাম থেকে যদি আপনি সরে যান তাহলে আপনার পরিণতি হবে আবার আল্লাহ আল্লাহর আলমেন বলছেন দ্বিতীয় শাস্তি জন্য আমরা তাকে কেয়ামতের দিনে উঠাবো অন্ধ অবস্থায় তার চকু থাকবে না তার সে অন্ধ হয়ে যখন উঠবে সে তখন বলবে আল্লাহ কাতকুন তো বসে ওনা আমি তো দুনিয়ায় চকু ছিলাম আমার হুকুম গিয়েছিল আমার ওহি তোমার কাছে গিয়েছিল আমার নবী তোমাদেরকে দিয়েছেন। এবং নবীর ওয়ারিসানি রব্বানি সত্যপন্থী আলম ওলামা তোমাদেরকে জাগ্রত করেছেন সতর্ক করেছেন কিন্তু তুমি ভুলে গিয়েছিলে আমার কোথায় তুমি কর্ণপাত করো নাই আমার ডাক তুমি শোনো নাই আজকের এই কঠিন দিনে তোমাকেও ভুলে যাওয়া হল শুধু আপনি লক্ষ্য করুন যদি আপনাকে সেদিন কে আমাদের মাঠে আল্লাহ আর যদি ভুলে যান তাহলে কার কাছে কি আপনি আশ্রয় নেবেন কে আপনাকে আশ্রয় দিবে আপনি তো কোনো পরিত্রাণ পাবেন না শুধু ও মুসলিম জামাত থেকে বেরিয়ে যাওয়া এটা অর্থ হচ্ছে মুরতাদ হওয়ার মাধ্যম আল্লাহ রসুল সালাম বলছেন আল মুফারেকিল জামা অত যে সে মুসলিম জামাত থেকে বেরিয়ে যায় মুসলিম জামাত থেকে বেরিয়ে যাওয়ার অর্থ হচ্ছে ইসলামকে সে পরিত্যাগ করে সে অপর সংস্কৃতির বা অপর কোনো ইজম অপর কোনো তরিকা অপর কোনো মাঝাব অপর কোনো আদর্শ অপর মডেল যার কাছে সে আত্মসমর্পণ করে দিল ইসলাম থেকে যে দূরে সরে গেল মর্থাৎ হিসাবে আখ্যায়িত হবে শুধু ও দর্শক বৃন্দ এই ধর্মত্যাগই আমাদের ভিতরে আরও খুঁজে দেখা যাবে যে আরেকটি বড় দিক রয়েছে যারা আজকে সলাৎ আদায় করেন না যারা মুসলিম তাহলে দাবি করেন অথচ সলাত আদায় করেন না সলাদ ইসলামের নামাজ ইসলামের মৌলিক পাঁচটি স্তম্ভের অন্যতম স্তম্ভ ইসলামের স্তম্ভগুলিকে দুভাগে ভাগ করা হয়েছে একটি হলো বিশ্বাস আর আরেকটি হলো কর্মের বিশ্বাসের বিষয়ে তৌহিদরের স্বীকৃতি এটা প্রধান এবং প্রথম এবং মৌলিক এরপর আপনার জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার উপরে কর্ম বিষয়ক যে মূল্যীতি তার মধ্যে প্রথম হচ্ছে সলাপ ই সলাপ আপনার ভিতরে যদি আসে তবে অন্যান্য তখন তিনি বলেছিলেন যাও মহাজ তুমি আহলে খিতাবদের কাছে যাচ্ছ তাদেরকে সর্বোত্তম দাওয়াত দেবে তারা যেন মেনে নেয় আর যদি তারা তরহিদ ওরি মেনে নেয় তাহলে তখন তাদেরকে জানিয়ে দিবে আল্লাহ সুহানু তাল্লা তাদের উপরে পাঁচ অক্ষু সলাপকে ফরজ করেছেন শুধুও দর্শক আমাদের সময় এলো একটি ছোট্ট বিরতির আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকুন ফিরে আসছি আপনাদের সেই প্রিয় শিক্ষামূলক অনুষ্ঠানে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 अत्याचार देख इे अदिकार आदेश आज सन्ध्या साढ़े छ पुन सम्प्रचार दुपुर साढ़े बारोटाय बांगे पीस टी बांगल्वी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 দেখুন সম্মানিত সাহাবি মহাজ ইমনি জবাল যেমনটি বলছিলেন দসম সাল্লাম যে হ্যাঁ তুমি যাচ্ছ তাদেরকে তহিদুর ইসালতের দাওয়াত তারপর তহিদুর ইসালত যুদি সে মেনে নেয় তাহলে তাকে সলাত ফরজের কথা বলবে নামাজ ফরজের কথা বলবে এই নামাজ যদি সে মেনে নেয় তাহলে তাকে বলবে জাকাত যদি নামাজ না পড়ে তাহলে জাকাতের কথা বলার প্রশ্ন আসে না এজন্য সমস্ত মুসলিম এই ব্যাপারে একমত যে কেউ যদি সলাাতের ফরজিয়তকে অস্বীকার করে অর্থাৎ নামাজ যে ফরজ এটাকে অস্বীকার করে তাহলে সে আর মুসলিম থাকতে পারে না সে ইসলাম থেকে আউট যাবে ইসলাম থেকে হারিজ হয়ে যাবে শুধু দর্শক বৃন্দ প্রসঙ্গ থাকলো এখানে যে বিষয়েলাফ আছে সেটা হলো কেউ যদি সলাতের ফরজিয়তকে স্বীকার করে যে সলা এবং এটা ফরজ অবদারিত কর্তব্য কিন্তু সে অলস সে আদায় করে না সলাদ থেকে গাফিল থাকে তাহলে তার হকম কি তাকে কি ধর্মতে আগেই মোরতাত হিসাবে আখ্যায়িত করা হবে এ ব্যাপারে ওলামাদের বুথের এখতেলাফ পরিলক্ষিত হয়েছে জমহর অর্থাৎ অধিকাংশ আলেমা আহলুল হক তাদের মতে এই ব্যক্তি যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ পড়ে না অথসু সে দাবি করে তাকে সুযোগ দেওয়া হবে তৌবা করা। তৌবার সুযোগ দেবে সে তৌবা করে ফিরে আসবে ফাইনাম ইয়াতুব যদি সে তৌবা করে ফিরে না আসে অর্থাৎ সুযোগটি গ্রহণ করে না ফিরে আসে নাই সলাত আদায় করতে অভ্যস্ত হয় ইমাম হাম্বল এবং মালিকি মজহবের কিছু সংখ্যকদের মত যে ব্যক্তি স্বেচ্ছায় নামাজ পড়ে না তাকে হত্যা করে দিতে হবে কাছেন একজন পড়বেন তিনি ম তিনি মুসলিম যিনি নামাজ না তিনি মমিন হতে পারবেন না তিনি মোসিক হবেন তিনি কাফার হবেন তিনি আউট অফ ইসলাম হবেন কাজেই তাকে হত্যা করতে হবে হানাবি মাহাবের মতে ইস তাকে আটকে রাখা হবে যে বেনামাজি দেখুন কেউ কিন্তু বেনামাজিকে গ্রহণ করেন নাই সকলেই কঠিন ফটো আনিয়েছে বলছেন ওই বেনামাজিকে আটকে রাখতে হবে যতক্ষণ না সে সলা আদায় করতে অভ্যস্ত হয়ে অথবা তাকে সে মৃত্যুবরণ করে ওই বন্দি দশায় ফটো হচ্ছে এই মর্মে যে এই দরকার ব্যক্তি তাকে জেলখানায় বন্দি করে তাকে রাখবে এবং তাকে তাজির হিসাবে অর্থাৎ তাকে সলাতে অভ্যস্ত করার লক্ষ্যে তাকে প্রহার করতে থাকতে হবে এবং অন্য কোন শাস্তি তাকে দিতে হবে যাতে সে বাধ্য হয়ে সলাতের মধ্যে ফিরে আসে এত কঠোর নির্দেশ থাকা সত্ত্বেও আমরা আজকে সলাতের মতো গুরুত্বপূর্ণ বিষয়টির প্রতি গুরুত্ব আরোপ করছি না শুধুও দর্শকবৃন্দ পরিত্যাগ করেই চলেছে আমাদের সমাজে যেখানে নামাজ নেই বলেছেন পরিষ্কার দিনে বান্দার সর্বপ্রতম হিসাব নেওয়া হবে সলাতের যদি তার সলাথের জবাব সঠিক হয় তাহলে তার অন্যান্য কাছে হবে আর যদি কোনোটাই গ্রহণ করবে না এই জন্য বলা হয় সলাৎ সমস্ত আবাদদের মাথা আচ্ছা বলুন তো মাথা কেটে নিলে দেহের কোন দাম আছে কোনো দাম ঠিক অনুরূপ ভাবে ইমানেরও কোনো দাম নাই এই যুগের শ্রেষ্ঠ ইমাম শেখ আলবানি কাফের ইসলামের ঘরেই প্রবেশ করে নেই শাহাদাতের স্বীকৃতি দেয় নেই তেইদ ওরিস কে মানে নেই সে কিন্তু চিরজাহান নামে তার কোনো কোনো মুক্তি নেই কিন্তু এই সলাৎ পরিত্যাগকারী সে হতে পারে আল্লাহ সুহানি এজন্য আমরা বললাম যে একজন মানুষ তার কর্মের মাধ্যমেও ধর্মত্যাগ হয়ে যেতে পারে তার কথার মাধ্যমে ধর্মত্যাগ হয়ে যেতে পারে এই বিষয়গুলি আমাদেরকে অত্যন্ত সূক্ষ্মভাবে এবং অত্যন্ত সযত্নে খেয়াল রাখতে হবে যেন আমাদের ভিতরে কুফুরির অনুপ্রবেশ না ঘটে শুধুও দর্শক বৃদ্ধ এখানে একটি প্রশ্ন এসে যায় সেটা হলো এই যে শরীয়তে বলা হয়েছে যে কেউ বলেছেন তাকে হাত বা ফৌজদারি দণ্ডবিধি অনুযায়ী তাকে হত্যা করতে হবে অথবা কেউ বলেছেন না তাকে কাফের হিসাবেই হত্যা করতে হবে অথবা কেউ বলেছেন তাকে আটকে রেখে বন্দি দশায় তাকে নানাহ শাস্তি দিয়ে জ্বালাতন করতে হবে হয় সে সনাত আদায় করবে না হয় সে এই অবস্থায় মৃত্যুবরণ করবে হ্যাঁ এটি কঠিন দায়িত্ব এই দায়িত্ব পালন করবে কে এই যে হদুদ বা বিধানটি পালন করার যথাযথ কর্তৃপক্ষ হলো হ্যাঁ বিচারক দেশের শাসন ব্যবস্থায় বিচারক যিনি হবেন তিনি সে বিচার কাজটি করবেন আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না এটা আমাদেরকে সতর্ক থাকতে হবে যেখানে সম্ভব সেখানে আমরা এই আইনটি বাস্তবায়নের চেষ্টা করব। আর যেখানে সম্ভব নয় সেখানে আমরা ওই কথাই মনে রাখব। যে প্রিয়নমী সাল্লিউসাল্লাম যে শরীয় দিয়েছেন সে মধ্যে স্পষ্ট করে আল্লাহ আল্লাহর বলে দিয়েছেন একজন মানুষকে সাধ্যের অতিরিক্ত বুঝা আল্লাহ রবাহিন চাপিয়ে দেন নাই আপনার ক্ষমতা নেই আপনার হাতে আইন নেই আপনি সে শাস্তি দিতে পারবেন না কিন্তু সেখানে আপনি ইচ্ছায় আপনি যদি এই সীমা লঙ্ঘন করেন তাহলে আপনিও অন্যায়কারী হিসাবে গণ্য হবেন আইন কখনো নিজের হাতে তুলে নেবেন না আইনকে তার গতিতে চলতে কিন্তু এই যে সলাগ পরিত্যাগ করা বা দিনের শিক্ষা হতে বিমু থাকা মুখ ফিরিয়ে রাখা এটা যে কুফুরী এই কথাগুলি আপনার সন্তানদেরকে বোঝাবার চেষ্টা করুন আপনার ছেলে মেয়েদেরকে বোঝাবার চেষ্টা করুন সমাজের সকল মুসলিমের ভিতরে সচেতনতা সৃষ্টি করুন দাওয়াতের মাধ্যমে মাধ্যমে মাধ্যমে উপদেশের হাদিসের এই বক্তব্যগুলি উপস্থাপনের মাধ্যমে তাদের যে অশুভ পরিণাম তাদের জন্য অপেক্ষা করছে সে বিষয়টি তাদের কাছে পরিষ্কার করে তুলে ধরার মাধ্যমে তাদেরকে আপনি সতর্ক ও সাবধান করতে পারেন শুধুও দর্শক আপনি ইচ্ছা করে কিন্তু নিজে খাল কেটে আদমেন না তারা এমনও জায়গায় আসেন যেখানে সলাৎ আদায় করা তাদের জন্য কষ্টকর হতে পারে কিন্তু তারা লুকিয়ে সলাত আদায় করছেন কাজী এই বিষয়গুলি বুঝে উপলব্ধি করে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এবং আবেগপ্রবণ হয়ে ইমোশনাল হয়ে কোন কাজ আপনি করবেন সেটা কিন্তু ইসলাম অ্যাকসেপ্ট করে না ইসলাম সমর্থন করে না শুধুও দর্শক বৃন্ড আমরা যে আজকের এই দার্সির মধ্যে আলোচনা করতেছিলাম যার উপরে পরপর তিনটি দার্সল হতে হওয়া হলো সেটি হলো রসুল সাল আলিউসাল্লাম বলে দিয়েছেন হরমতু মুসলিম একজন মুসলিমের যে হরমত একজন মুসলিমের জীবনের যে নিরাপত্তা কতখানি সে বিষয়টি আমরা আলোকপাত করলাম সাথে সাথে যে কয়েকটি অপরাধ কঠিনভাবে আমাদের সামনে তুলে ধরেছেন এই যে তিনটি অপরাধ সেটি হচ্ছে বুলুবে বিচারি আর কি হচ্ছে হত্যার বদলে হত্যা আঠারো ধর্ম আগে। তাদের শাস্তির ইসলাম কিন্তু স্পষ্ট করে ব্যাখ্যা দিয়েছে এই তিনটি অপরাধ মারাত্মক গর্ভিত কাজ এই তিনটির বাইরে আপনি যে কোনো অপরাধের জন্য মুসলিমকে হত্যা করবেন সেটা কোন অবস্থাতেই মেনে নেওয়া যাবে না কত কঠিন বিষয় আমরা কিন্তু সতর্কতার সাথে বিবেচনা করছি সুদীয় দর্শক বিন্দু হাদিসের শিক্ষায় আমরা বলবো যে এক নম্বরে মুসলিম জীবনের নিরাপত্তা অত হাদিস আমাদেরকে নিশ্চিত করে দিয়েছে সাথে সাথে আমাদেরকে জীবন জীবনযাপনের কথা মুসলিম আরোপ করেছে কাজেই আমরা এই গর্ভিত কাজ থেকে ফিরে আসি এবং আমরা মুসলিমদের ঐতিহ্য সংরক্ষণে সযত্ন হইনা রবিলাম আসসালাম আমল করলেই কি হয়ে যায় পাবেন কি যা কিছু করছে তাই অবশ্যই নয় যতক্ষণ না জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বাংলায় बुजुन से नीतिमाल इश्वे जनप्रिय होसलमाम मौलिक ज्ञान रे आठटाय पुन सम्प्रचार सकाल सतटदेश जकर आतिक बार्ता धर्मतत्वर कोष्टीपाथर এক থেকে চারু আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ আল্লাহ চিরস্থায়ী এবং কারো নন মুখাপেক্ষী ননাম তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি ওয়ালামিয়া আহাদ এবং তার সমতুল্য আর কোনো তেত্রিশ নবজি সাল্লা সাল্লাম বলেছেন সুরা ইকলাস পবিত্র কোরআনের তিন ভাগের এক ভাগের সমান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 अपनी जे ईश्वर उपासना करें ताकि सुराइ खास दिए जाते